চতুর্থ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ অনিত্যমশোক্রাপ্য ভস্যমাম জীব চার থাক বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন শ্রীরামকৃষ্ণ বলিলেন জীব চার থাক বলেছে বদ্ধ মুমুক্ষ মুক্ত নিত্য সংসার যেন জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর যার মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতগুলি মাছ জাল ছিড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে এদেরকে মুমুক্ষ জীব বলা যায় যারা পালাবার চেষ্টা করছে তারা সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক মুক্ত জীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি নিত্যজীব কখনও সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালেরা রয়েছে কিন্তু মনে করে এ হেতাই বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুক্ষু বা মুক্ত সংসার তাদের পাত কুয়াবোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসার কোনটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবু সেই কাঁটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক্তা পায় তবু কিছুদিনের পর যেমন তেমনি স্ত্রী মরে গেল কি অসতী হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিছুদিন পরেই সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধল গয়না পড়ল রকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মোকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মুকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগ্রতেও পারে না বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই আমরার কেবল আটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই বদ্ধজীবের আর একটি লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হে দিয়ে হে দিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো তাহলে মরে যাবে সকলে স্তব্ধ